ইমাম রচিতার গ্রন্থটিতে আমাদের ইমাম প্রথমেই আল্লাহ তাল ইমানের বিষয়টি আলোচনা করেছেন যা আমাদের সবাই জানা মতো সেটা হচ্ছে তাওহিদ তাওহিদের বিপরীত বিষয়ে তারপর তিনি আলোচনা করেছেন তারপর তিনি ইমানের ধারাবাহিকতায় আমরা জানি যে ইমানের ধারাবাহিকতা প্রথম হচ্ছে আল্লাহ তালাফর ইমান দ্বিতীয় হচ্ছে ফেরেস্তাদের ফর ইমান এটা এই জন্যই যে আল্লাহ তালাফর ইমানের বিষয়টা হচ্ছে আল্লাহ তালা নাম এবং তার গুনাগুনের বিষয়টি ইমান এবং সেটা রুবিয়াত আসমা সেফাত এবং সেটা উলহিয়াতে আমরা আলোচনা বিস্তারিত করেছি কিন্তু একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে আল্লাহ তালা আফাল আল্লাহ তালা আফহাল তার আফহালগুলো কিছু আছে তার সাথে শুধুমাত্র যা যা করেন যেমন আসেন এগুলি আল্লাহ তালার সাথে সম্পৃক্ত আল্লাহ কিছু আফরাল আছে মোতায়ী বলা হয় যেগুলি দুনিয়াতে মানুষের সাথে সম্পৃক্ত রয়েছে এবং যেগুলো তিনি আলাদা সৃষ্টি করে থাকেন সে আফালগুলো হচ্ছে মালাইকা আফালগুলোর মধ্যে হচ্ছে তিনি মালাইকেদের সৃষ্টি করেছেন কিতাব নাজিল করেছেন রাসুল পাঠিয়েছেন তিনি কবরের আজাব নির্ধারণ করেছেন তিনি হাসরের মাঠে মানুষকে উপস্থাপন করবেন তিনি তাকদিন নির্ধারণ করেছেন এই যে বাকি যে পাঁচটি জিনিস আছে ফেরিস্তা বলেন মালাইকে বলেন কিতাব বলেন রাসুল বলেন তাকদিন নির্ধারণ করা বলেন অথবা আখরাতের বিষয়গুলি বলেন সবই হচ্ছে আল্লাহ তাল ফাল বা আল্লাহাল ফেল ইমানের রোকনের প্রথম রোকনটি হচ্ছে আল্লা তার নাম এবং গুণের সাথে সম্পৃক্ত ইমান বিল্লা এটা আল্লাহ তার নাম এবং গুণ তার সত্তা নাম গুণ এর সাথে সম্পৃক্ত ইমান বিল্লা এর বাইরে ইমান বিল মালাইকিয়া ইমান বিল কুতুব ইমান বিল রসুল ইমান বিল ইমিল আখের ইমান বিল কাদিহারিহি এই যে এই বাকি যে পাঁচটা জিনিস রয়েছে পাঁচটাই কিন্তু আল্লাহ তফরাল আল্লাহ তালার ফেইল আল্লাহ তালার এগুলি আল্লাহ তালা দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ তালা যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন সেগুলির উপরে আমাদের ইমান আনতে হবে এগুলি আল্লাহ তালার ফেল তাহলে পৃথিবীতে যদি ভালো করে চিন্তা করে দেখি যে আমাদের যেগুলি ইমান আনতে হবে এগুলি হয় আল্লাহ তালার সত্ত্বা নয় নাম নয় গুণ অথবা আল্লাহ তালার আফাল এগুলিকে আমাদের শিকার করতে হবে এই শিকারের যদি আমরা আফড়াল ভিন্ন ভিন্নভাবে না বলা হতো আমাদের কষ্ট হতো এই জন্য রসুল্লাহ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন যে নির্ধারণ করে কোন কোন আফরালগুলোকে আমাদেরকে স্বীকার করতে হবে যার ভিতরে চলে আসবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কারণ অন্য আমাদের দৃশ্য নিয়েও আছে যেমন আমরা কিতাব দেখতে পাই রসুলদের দেখতে পাই অথবা তাদের সংবাদ আমরা শুনেছি তারা দেখেছে তারা বলেছে কিন্তু আর হচ্ছে আমরা জানি যে আখেরাতের বিষয়গুলো সামনে আসছে কিন্তু যারা আগে থেকে আছে এবং যাদের ব্যাপারে আমাদের সাথে আল্লাহ আলোচনা করেছেন এমন একটি জাতি আছে যাদেরকে ফেরিস্তা জাতি বা মালাইকা জাতি এদের ব্যাপারটি এই জন্য প্রথমেই আসে কারণ এরা অনেকটাই আমাদের আমাদের লোক চক্ষুর আড়ালে তারা থাকেন এবং তাদেরকে আমরা দেখতে পাই না তাদেরকে আমরা দেখতে পাই না কখনো কখনো যদি দেখতে পাই তাও আমরা শুধুমাত্র বিশিষ্ট কোন সুরুতে দেখতে পাই তাদের মূল সুরতে একমাত্র তাদেরকে দেখেছেন মাহমুদ রসুল্লাহাম তাদের কাউকে কাউকে দেখেছেন সেটা আমরা পাই এই বিষয়টি নিয়ে এই জন্য আমাদের দ্বিতীয় পর্যায়ে আলোচনা করতে হবে কারণ তারা আমাদের এবং আল্লাহর মাঝে এবং আমাদের মাঝে তারা দূত হিসাবে বিবেচিত হন কোরআনকারিমে এই জন্য আল্লাহতারা বলেছেন আল্লাহ ইয়স্তফি মিনাল মালা ইকাতে রসুল্ল ও নাস মানুষের থেকে আল্লা তালা রাসুল নেন দূত নেন অনুরূপভাবে ফেরেস তাদের থেকেও নেন কারণ আল্লাহ এবং মাজে মাঝে ফেরেস শুধুমাত্র আল্লাহ তার বিধানগুলি আনা নেওয়া করেন এবং সেই বন্ধাকে সহযোগিতা করেন এবং আল্লাহ তালার আমাদের আমলগুলো আল্লাহ তালার কাছে নিয়ে যান বিধান নিয়ে আসেন আমাদের আমল নিয়ে যান আবার আমাদের আমাদেরকে দেখাশোনার জন্য আল্লাহ তালা কিছু কিছু জাতি প্রজাতি নির্ধারণ করেছেন তারা হচ্ছেন মালাইকার এই জন্য আল্লাহ তালার আলোচনার পরেই সবসময় দেখবেন কোরআন সব জায়গাতেই ইমান বিল্লার পরে মালাইকার আলোচনা ইমান বিল মালাইকাও চলে আসছে अल्लाह तलाकंडमाना मध्य द्वित रोक हारावाहिकता दिखा गुरुत् दिक्कत रोकन हालाइकेदर ईमान मालायकेदम भाई रसुल्लाजीले उल्लेख कर সেই জন্য আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় আমাদের ইমাম বলেছেন তিনি বলেছেন ওয়ানুক মিনুবিল তো হাবিব রহমতুল বলছেন ওয়ানুক মিনুবুল মালাইকা যে আমরা মালাইকেদের উপর ইমান আনি মালাইকেদের মালাইকা বলতে আমাদের দেশে সাধারণত ফেরেস্তা বলে থাকে তাদেরকে ফেরেস্তা শব্দটি একটি ফার্সি শব্দ এই ফেরেস্তা শব্দটি যারা মাজুসি ধর্মের বিশ্বাসী যাদেরকে বলা হয় জিন্দাবিস্তা তাদের কিতাব বলা হয় তাদেরকে আবেস্তা আবেস্তকের মধ্যেও ফেরেস্তা শব্দ এই নামেই আসে ফেরেস্তা নামে আছে। তো আমরা দেশে যেহেতু অনেক পার্সি ভাষা থেকে দিন অনুবাদ হয়ে আসছে আমাদের দেশে এই আমরা ফেরেস্তা বলে থাকি ফেরেস্তা বললে আমরা মালাইকে বুঝি কিন্তু আমরা ফেরেস্তা না বলে যদি মালাইকে বলতে পারি তাহলে সেটা হবে আমাদের জন্য উত্তম কারণ এটা হচ্ছে কোরআন এবং সুনার পরিভাষা এজন্য। আমরা চেষ্টা করব সব সময় মালাইকা বলতে যখন কখনো যদি ফেরেসটা এসে যায় আমরা বুঝিয়ে নেব যে এর অর্থ হচ্ছে মালা অন্য কোনো প্রজাতি না বা অন্য কোনো ধর্মের শব্দ নয় যেটা মানুষ বলে থাকে অনেক সময় দেখবেন মানুষ ফেরেস তাদের ছবি আঁকে নজবিল্লা তারা ডানা আঁকে কোন পুরুষের বা কোনো মেয়ের ছবি আঁকে তারপর ডানা দেয় এই ডানা ফেরস তাদের ডানা আসে কোরআনকারী মাল্লা বলেছেন কিন্তু ছবি আঁকা যায় না কারণ তারা জানে না তাদের সুরত সিরত কিরকম পরিপূর্ণ জানার কোন সুযোগ নেই যিনি দেখেছেন তিনি হচ্ছেন মহম্মদ রাস্লাহাম অথবা কোন মানুষের সুরতে কেউ দেখেছেন সাহাবা ইকরাম দেখেছেন অথবা দেখলেও অন্য কোন সুর দেখছেন প্রকৃত রূপে একমাত্র মহম্মদ সালাম তাকে দুইবার দেখেছেন কোরআনে কারিম আল্লাহ তালে বলেছেন আহ মা নজরাতি মুহাহা আইনদাহা জাতুল ইদরতা মা জাগল আন্বিহিল কুবরা এই আয়ত্তে আল্লাহ তালা সাহেব সুরা নাজি উল্লেখ করেছেন যে আল্লাহ তালা তার নবীকে ফেরেস্তা দেখিয়েছেন জিবুলকে দেখিয়েছেন এর বাইরে অন্যদের দেখেছেন বিভিন্ন সুরত দেখছেন কিন্তু মূল সুরতে আল্লাহ তালা শুধুমাত্র তার নবীকেই দেখিয়েছেন মূল সুরতে এটাই আমাদের বিভিন্ন হাদিস এবং কোরআদার আমরা পেয়ে যাই আমরা বুঝতে পারছি যে আমরা এখন ইমান বই মালাইকার আলোচনা করব অর্থাৎ মালাইকেদের ইমরান কিভাবে হবে কি জিনিস মালাইকারা কি থেকে তাদের সৃষ্ট সে বিষয়টি আমরা আলোচনা করব নূর মালাইকাদেরকে আল্লাহ তালা নূর থেকে সৃষ্টি করেছেন মিমার জি না। এবং জিনদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে আদম ইমা ওসেফ আলহকুম এবং আদমকে সৃষ্টি করেছেন তা থেকে যা তোমাদেরকে জানানো হয়েছে অর্থাৎ আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ মাটি থেকে আদমকে সৃষ্টি করে মাটি থেকে সোহিমে আহাদৃষ্টি হয়েছে সেখানে তিনটি জিনিস তিনটি প্রজাতি তিনটি জিনিস দিয়ে তৈরি মালাইকে তৈরি করেছেন আল্লাহ তালা নূর থেকে আর জিনতে তৈরি করেছেন নাড় থেকে আগুন থেকে আহ আর মানুষকে তৈরি করেছেন আল্লাহ তালা মাটি থেকে মাটি থেকে এই আমাদেরকে তিনটি প্রজেক্ট আলাদা আলাদা দেখার কারণে দেখা গেছে যে নূরের তৈরি নূরের তৈরি মালাইকাদের দিয়ে আল্লাহ তাদের সম্মানিত করেছেন আদম আলাকে কিন্তু নারের তৈরি ব্লিজ সেটা মানেনি সে বলছে আমি উপরে থাকি মাটি নিচে থাকে খালাক্তা নিমিন নার ও খালাক্তাহমিন তুইন আমাকে মাটি থেকে তৈরি আগুন থেকে তৈরি করেছেন আর তাকে তো মাটি থেকে তৈরি মাটিতে নিচে থাকে আমি কেন উপরে তারকে সম্মান সমান সম্মান করেনি কিন্তু ফের মালাইকারা তাকে সম্মান করেছে আদমকে করেছে। তার নির্দেশ পালন করেছেন নির্দেশ পালন হলে সাথে সাথে তিনি আল্লাহ তার তাকে সিদ্ধা করেছেন এই মালাইকারা নূরের তৈরি কোরআন হাদিসের বাস্য অনুসারে তারা নূরের তৈরি এই নূরটা কি নূর এইভাবে সরাসরি কোন বর্ণনা আসেনি মানুষ যেগুলো বর্ণনা বিভিন্ন যে সমস্ত বর্ণনা আসছে দুর্বল বর্ণনা সেগুলো হচ্ছে যে আল্লাহ তালার বাজুর নূর আল্লাহ তালার এই নূর আল্লাহ মিথ্যা কথা নয় বিশুদ্ধ হচ্ছে আদমকে তেমনিভাবে সৃষ্ট নূর থেকেও আল্লাহতালা মালাইকাদের সৃষ্টি করেছেন মালাইকাদের সৃষ্টি করেছেন এই জন্য মালাইকারা নূরের আলোর আলোর মালাইকারা অন্ধকার নয় আলোর তৈরি এটা আমাদেরকে মনে রাখতে হবে সময়। যে মালাইকার হচ্ছে মালাইকার হচ্ছে নূরের তৈরি মালাইকার হচ্ছে নূরের তৈরি তবে নুর আল্লা নয় আল্লাহ নূর বললে সেটা কুফুরি হবে সেটা বলা যায় না কখন সৃষ্টি আমরা মালাইকার আলোচনা করব মালাইকার সৃষ্টি হওয়ার সময় আল্লাহ তালা আমাদেরকে বর্ণনা করেননি যে তাদেরকে আল্লাহ তালা কখন মালাইকা দেয় আল্লাহ তালা কখন সৃষ্টি করেছে আল্লাহ তালা সেটা আমাদেরকে উল্লেখ করেননি মালাইকারা কখন সৃষ্টি হয়েছেন এটা আমরা বুঝতে পারি এই হিসাবে যে আল্লাহ তালা আমাদের সৃষ্টির আগে মালাইকদের সাথে পরামর্শ করেছেন আল্লাহ তারা জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ জানাইছেন আল্লাহ তাদেরকে যে আমি তাদেরকে আমি মাটি থেকে বাসার তৈরি করতে যাচ্ছি মানুষ তৈরি করতে যাচ্ছি আমাদের আগে দুনিয়াতে ছিলেন আমাদের আগে তাদের সৃষ্টি করা হয়েছে এবং তারা দুনিয়ার সম্পর্কে জানতেন এবং দুনিয়ার মানুষের প্রকৃতি কি রকম হতে পারে তারা সেরকম ধারণা করেছিলেন কারণ তার আগে আল্লাহ তাদের কোন জিন্দা তার আগে সৃষ্টি হয়েছিল আল্লাহ তালা কোরআন একাডেমি যিনি বলছেন মিন্ আর ইসামুম আর জিনদেরকে আমি সৃষ্টি করেছি আদমের আগে মিন্ আর ইসামুম নির্ধুম নির্ধুম আগুন থেকে নির্ধুম আগুন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন জিনদেরকে তো এই আগুন থেকে সৃষ্টি করেছেন জিনদেরকে কাদের আগে मानुषर आगे अर्थ हे मानुषे तला जी तैरि कर जींद आगे अल्लाह तला मालायक कर मालायक आल्ला तयी कर सूनिदिष्ट दिन खार सूझ नहीं तबूक आगे मानव आगे दानवे आगे जी ने आगे आल्ला तला मालायक सृष्टि कर मालायक सृष्टि कर सृष्टिर तरज তারা কত প্রকাণ্ড সৃষ্টি এটা আমরা কোরআন এবং সুন্না থেকে পাই হাদি কোরআন আল্লাহ নারা। হে ইমান দার্গন তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে যাহার নাম থেকে তোমরা বাঁচিয়ে রাখো যে যাহার নাম ওখু নাস হেজারা যে জাহার নামের ইন্ধন হবে মানুষ ناس মানুষ এবং পাথর মানুষ এবং পাথর ওয়া কুদ ওয়ান নাস ওয়াল হিজারা আলাইহা মালায়েকাতুন গিলাযুন শিদাদুন সেখানে রয়েছে তার উপর নিয়োজিত রয়েছে এমন মালায়েকেরা যারা কঠোর হৃদয় এবং শক্ত কঠোর এবং নির্দেশ দেয় তার বিপরীত আল্লাহ তালা যা নির্দেশ দেন তাই তারা পালন করেন অনুরূপ রসুল্লাহাম হাদিসের রসুল তাদের যে প্রকাণ্ড সৃষ্টি সেভাবে হাদিসে এসেছে জিব্রিল আল্লাহ সাল্লাহামের বর্ণনা রসুল্লাম যেটা দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে ফেরিস্তাদের বা মালাইকাদের সৃষ্টি অনেক বড় তাদের তাদের সৃষ্টি তাদের দেহ তাদের অবয়ব অনেক বড় তাদের অনেক প্রকান্ড তাদের অবয়ব এ কথাটা আমরা বুঝতে পারি হাদিস আবদুল্লাহ বিনসুল বর্ণনা করেন আহমদ থেকে বর্ণিত হাদিস্লাম জিবলিন ফিসুরতিহ সিত জানা রসুল্লাহসাল্লাম জিবিল কে দেখেছেন তার নিজস্ব আকৃতিতে তার ছয় সিত্ত মেয়াত জানা অর্থ হল ছয় শানা বিশিষ্ট छय शत डाना विशिष्ट फिर आल्ला जिबली देखिए कुल्लू प्रानकाना चिंता देखें कत बड़े बुझते हे कत बड़े से चिंता सृष्टि कत प्रकांड सृष्टि मालिक रसुल्लामुतु जनाउल যে তার ডানা থেকে বিভিন্ন রঙ বেরং বেরিয়ে পড়ছে রং পড়তেছে এরকম সুন্দর সুন্দর রং পড়তেছে বিভিন্ন রং পড়তেছে সাধারণত বড় ডানা থেকে রঙ পড়লে আলাদা সৌন্দর্য ফুটে ওঠে মিনার দূরে অলিয়াওয়াক মুক্তা মনি মুক্তা যেন ছুটে পড়ছে এরকম তার ডানা থেকে নিচের দিকে পড়ছে মনি মণিমুক্তা তাহলে বোঝা গেল যে মালাইকাদের সৃষ্টি অনেক প্রকাণ্ড সৃষ্টি একটা বিরাট সৃষ্টি তাদের সৃষ্টিগত তারা প্রকাণ্ড এটা আমাদের এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই অনুরূপ বলেছেন তিনি আকাশ থেকে নামতে দেখেছেন তার সৃষ্টি এত প্রকান্ড যে আসমান পূর্ণ করে তিনি ডানা তার আকাশ থেকে তিনি নেমে আসছেন এ ব্যাপারে রসল্লাহ সাল্লাম জিবিল কিটা তিনিলেন বিশেষ করে জিবরিল আলহিসের প্রকান্ড সৃষ্টি বিষয়টি সেখানে তিনি আলোচনা করেছেন কোরআনে করিমের বিষয়টা কিন্তু আল্লাহতালা আরো স্পষ্টভাবে বলে দিয়েছেন জিবরি আল্লাহাম সম্পর্কে আল্লাহ বলছেন ইনহু আউল উল্লা সুরিন এই হচ্ছে এই কোরআন হচ্ছে আল্লাহর বাণী কিন্তু সম্মানিত একজন রাসুল জিকুয় আইনাজ আরশে মাকিন তিনি ধর অনেক ক্ষমতা অনেক ক্ষমতা আরশে আর অধিপতির কাছে তিনি অনেক ক্ষমতা মাকিন सम्मानित मत आईन अनुगत अमीनारूट करधिपतर का अत्यंत सम्मानित अत्यंत शक्तिशालीचित अर्थ हम फिर सृष्टिगत भाव बड़ सृष्टिगत तरफ विशालता रही विशालता रही আরশি মাহমাতে উজুনহি ও আম যে তার কাঁধ হতে কানের লতি পর্যন্ত এই জায়গাটুকুর দূরত্ব হচ্ছে সাতশো বছরের দূরত্ব সাতশো বছরের সফরের দূরত্ব সাতশো বছরের সফরের দূরত্ব যদি হয়। কত বড় প্রকাণ্ড সৃষ্টি ধারণা করতে পারি সেটা অন্য বর্ণায় আসছে তাকফকত্বয়ের পাখির পাখির সাতশো বছরের পাখি সাতশো বছরের সফরের দূরত্ব পাখি একটা পাখি কত দ্রুত চলতে পারে সেই পাখির সাতশো বছরের দূরত্ব যতটুকু অতটুকু তার अनुमति दयासर बहन कारी एक बर्णा दीतेकम्लाके बारे नीचे जमीन এবং তার কাঁধের মাঝখানে এত দূরত্ব সুতরাং বোঝা গেল যে ফেরে মালাইকারা অনেক প্রকাণ্ড সৃষ্টি এবং বড় সৃষ্টি মালাইকারা অনেক প্রকাণ্ড এবং বড় সৃষ্টি আমরা ইশাল মালাইকাদের আরো কিছু সৃষ্টিগত বৈশিষ্ট্য আমরা আলোচনা করব তারপর তাদের কিছু কর্মগত বৈশিষ্ট্য আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তী অন্য কোন পর্বে সে বিষয়টি আলোচিত হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত